আমর ইবনু মাইমুন রাদিল্লাতাল হতে বর্ণিত তিনি বলেন আমি জাহিলিয়াতের যুগে দেখেছি একটি বানরই ব্যবিচার করার কারণে অনেকগুলো বানর একত্র হয়ে প্রস্তর নিক্ষেপে তাকে হত্যা করল আমিও তাদের সাথে প্রস্তুর নিক্ষেপ করলাম